দ্বিতীয় তো নবী সালাম এটা কন্টিনিউ করেন নাই এটা বিশেষ বিশেষ বিপদ আপদের মুহূর্তে তো শাহি আজহাবের অনুসারীরা এটা কন্টিনিউ করে হ্যাঁ মালয়েশিয়াতে পড়ে যে প্রায় তারাই তারা মনে করেন কন্টিনিউ বানাইছে একবারে বাজারে তারা সবসময় পড়েন তো তবে এরকম সবসময় না পড়ে মাঝে মাঝে পড়াটাই ভালো হ্যাঁ তখন হাটতলে পড়তে হয় আর কখন কোনো কোনো এলাকায় অন্যান্য চালাতেও পড়ে শুধু ফজরে না অনেক সময় আপনার মাগরিবে এশাই এসব চালাতেও পড়ে